আজকে অত্যন্ত দুঃখজনক একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে উপস্থিত হয়েছি তহিদি জনতার উপর নির্মমভাবে পুলিশের আক্রমণ এবং আল্লাহ বিদ্রুপ ও উপহাস করার মাধ্যমে মুসলিমদের অন্তরে বড় ধরনের আঘাত যা দিয়েছে তাদের পক্ষ অবলম্বন করে প্রশাসন কিছু ভাইকে শহীদ করেছে কিছু ভাই ইতিমধ্যেই আহত অবস্থায় দ্রুত আহত অবস্থায় তারা মধ্যে তারা কি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে না আমি দুঃখ প্রকাশ করার প্রতিবাদ করার মতো কোনো বাসা আমার নেই কারণ এই কাজের মাধ্যমে সরকার ও প্রশাসনগুলো তো তহিদি মুসলিম জনতার অন্তরের মধ্যে बड़े आघात अनुभूति बड़े मध्य रक्तखर तमी एक कठिन परिसयद करब से भाषा हारे फेले शुद्ध सरकार और प्रशासन के स्पष्ट कर জানিয়ে দিতে চাই যে আপনাদের অবস্থান ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে অবস্থান সেটাকে আপনারা বুঝতে পেরেছেন ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে অবস্থান করে তহিদে জনতার বিরুদ্ধে যদি আপনারা অবস্থান নেন তাহলে কিন্তু আপনাদের জন্য সেটি কল্যাণ বয় আনবে না সেটি আপনাদের জন্য ক্ষতিকর হবে আপনাদেরকে সতর্ক হতে হবে নবী সাল্লাহ উলি ইসলামকে নিবিদ্রক করা হচ্ছে নবী সাল্লাহ উল্লি ইসলামকে নিয়ে করা হচ্ছে সেক্ষেত্রে কোন ইমানদার ব্যক্তি মদত সহযোগিতা করা তো দূরের কথা ইমানদার ব্যক্তির অন্তরে সামান্যতম যদি সমর্থন এক বিন্দু পরিমাণ সমর্থন যদি তার অন্তর মধ্যে থেকে যায় আমি আল্লাহর কসম করে বলছি সে মুনাফিক হবে সে ইমানদার হবে না সে মুনাফেক হবে ইমানদার হবে না সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে নব্বই পার্সেন্ট এই মুসলিমের দেশে কিভাবে এ ধরনের কাণ্ড হতে পারে মুসলিমদের অন্তরের মহানবী সালীবসাল্লামকে আঘাত করা তো দূরের কথা তার সম্মানহানি করা দূরের কথা তার প্রতি কটাক্ষ করা কথা সামান্যতম তার সম্পর্কে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করাও মূলত মুসলিমদের উপর মত আঘাত এবং মুসলিমদের অনুভূতির উপর বড় এর বিচার হবে না অবশ্য হবে একদিন এর জন্য জব্দি করতে হবে আজকে হয়তো বিচার আপনি করবেন না বা আপনারা করবেন না কিন্তু এর বিচারের মুখোমুখি আমাদেরকে অবশ্যই হতে হবে সেটি দেবিয়াতেই হয়ে যাবে অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে হবে এজন্য আমি স্পষ্ট করে বলব যারা এই সমস্ত কাজে জড়িত আছেন তারা সতর্ক হয়ে যান আমি প্রশাসনকে বলতে চাই এই কাজের মাধ্যমে মূলত মুসলিমদের অন্তরে বড় ধরনের আঘাত লেগেছে তাদেরকে প্রতিবাদ করার সুযোগ করে দিন তাদের প্রতিবাদে বাধা দেবেন না তাদেরকে বক্তব্য দেওয়ার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারের বৈধ পদ্ধতিতে যদি তারা প্রতিবাদ করতে চায় তাদেরকে প্রতিবাদ করার জন্য সুযোগ করে দিন সুতরাং বিশৃঙ্খলাকে আরও বিশৃঙ্খল করবেন না তাহলে এটি মুসলমানদের জন্য ক্ষতি হবে রাষ্ট্রের জন্য ক্ষতি হবে সমাজের জন্য ক্ষতি হবে কোন সব এভাবে অস্ত্রের মাধ্যমে অথবা প্রতিরক্ষার মাধ্যমে শক্তির মাধ্যমে এই ধরনের আবেগকে কেউ অবদমিত করতে পারবে না কেউ তাকে নিঃস্বাদ করতে পারবে না তাই আপনারা যদি দশাত করতে চান এই ধরনের বিষয়কে আপনারা ভুল পথে অগ্রসর হবেন বরং মাধ্যমে এই বিষয়ে তৌহিদি জনতাকে বিষয়ে সহযোগিতা করুন তারা তাদের প্রতিবাদ করুন তাদের বক্তব্য তারা দেখ অন্তঃপক্ষে তারা যে আঘাত পেয়েছে সে আঘাতকে বোঝাতে বলে তারা প্রকাশ করতে পারে আমি এই আলোচনায় মূলত যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে আল্লাহ রাবুল আলমীর কাছে ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দিচ্ছি আপনারা দৈর্য ধারণ করুন আপনাদের জন্য পুরস্কার রয়েছে আল্লাহ রাবুল আলমের কাছে ওরা تقول لمن يقتل في سبيل الله همات تعتقد মৃত্যু মৃত হয়ে যাবে না আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে দিয়েছেন শাহাদাতের কারণে তারা জীবিত احیا ولندربه يرزقون আল্লাহ রাব্বুল আলামিন তা তাদেরকে রিজিক দেবে নিয়মিত সুতরাং তারা যেন তো একটি জীবন লাভ করতে পেরেছে তারা একটা মর্যাদার জীবন লাভ অস্থির না হয়ে আপনারা হতাশ না হয়ে আপনারা ভেঙে না পড়ে আপনার আবেগ আপ্লুত না হয়ে আপনার দৈর্য ধারণ করুন আল্লাহ আব্বুল আলমীর কাছে আপনাদের ফরিয়ার তুলে ধরুন কারণ দাওয়াতুল মজলুম এলা তুরদ অত্যাচারিত ব্যক্তির দাওয়া দোয়া আল্লাহ হবুল আলমীর কাছ থেকে ফেরত আসে না আল্লাহ আবুল্লা আলমিনে কবুল করেন রেসল্লা সৈবাহ মধ্যে বলেছেন কারণ তার আল্লাহ সরাসরি সে দোয়াকে কবুল করেন সরাসরি সেটা আল্লাহ রাবুল আলমীর কাছে উঠে যায় আপনার আপনাদের দুটি হাতকে আল্লাহ আবুল্লা আলমীর কাছে এই রবুর আর্শের কাছে এই মহান আর্শের মালিকের কাছে আপনার তুলে ধরুন ওই জালেন তার সব কিছু ধ্বংস হয়ে যাবে সব কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমি সরকার ও বলতে চাই যারা শহীদ হয়েছে তাদের পরিবারের যথাযথ ক্ষতিপূরণ সহ সংশ্লিষ্ট যারা রয়েছে অপরাধের সাথে জড়িত যারা রয়েছে তাদের সকলকে দ্রুত বিচারের আওতায় আনুন এই ধরনের পরিস্থিতিতে অবশ্যই অবশ্যই যারা এই ভয়ঙ্কর অপরাধের সাথে জড়িত তাদেরকে শাস্তি যদি না দেওয়া হয়ে থাকে তাহলে মুসলিমরা এই আঘাতের কারণে হয়তো হতে পারে যে তারা তাদের আন্দোলন ব্যবমান করতে পারে পরে রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি হবে মানুষ ক্ষতিগ্রস্ত হবে সরকার ক্ষতিগ্রস্ত হবে প্রশাসন ক্ষতিগ্রস্ত হবে সবকিছু ক্ষতিগ্রস্ত হবে সুতরাং এর আগেই আমি আশা করব আমি সরকার কাছে দাবি করব সংশ্লিষ্ট যারা আছেন তাদের সকলের দ্রুত বিচারের ব্যবস্থা করুন एस पी सहेब मूल ये अत्यंत कठिन भाव कौते चाहिए ताके जो द्रुत सम्भव प्रत्याहर कर शुरू मुखोमुखी करण एक शांतिपूर्ण प्रोग्राम सवार मध्य अजाचित भावे आक्रमण करार पुलिस के गुलिक्षेप कर गुलर्षण करुमति दीते এটি তার পক্ষ থেকে দৃষ্টতা তিনি মাহানুর সাল্লাহ্লামের প্রতি বৃদ্ধাঙ্গুলি পোষণ করেছেন হয়তো তার অন্তরে মুনাফিক কারণে অথবা তিনি কুফুরের কুদ্দি নিজের গায়ের উপর লাগিয়ে দেওয়ার কারণে তিনি হয়তো সেটা উপলব্ধি করতে পারেন নাই কিন্তু এই দেশে নব্বই পার্সেন্ট লোক যারা মুসলিম রয়েছে তাদের অন্তরে কি আঘাত লাগেনি আমি যাদের অন্তর মধ্যে আজকে আঘাত লাগেনি যারা আজকে অন্তরের মধ্যে দুঃখ অনুভব করেননি তারা আজকে ব্যতীত হননি আমি আল্লাহ রব্বুল আলমিনকে সাক্ষী রেখে বলছি তাদের অন্তর মূলত সত্য হয়ে গিয়েছে তারা মুনাফিকে লিপ্ত রয়েছেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আপনারা দবা করে মুসলিম হওয়ার জন্য চেষ্টা করুন আর ইসলামের দাবি ইমরানের দাবি হচ্ছে মূলত এই বক্তব্য সভারে কাছে পৌঁছে দেয়া যে এই কাজটি অত্যন্ত দীক্ষিত অত্যন্ত গৃহীত অত্যন্ত লজ্জাকর এবং এই যারা করেছেন তারা সত্যিকার মূলত ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এটি তাদের জন্য কখনো কল্যাণ বই আনবে না আল্লাহ হাবুল আলমী আমাদের সবাইকে বিষয়টি উপলব্ধি করার জন্য তফিক দান করুন আমি আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই যে আজকে আসলে এমন কোনো ভাষা নেই যে ভাষা দিয়ে আমরা এর প্রতিবাদ করতে পারি শুধুমাত্র মহান আল্লাহ হাব্বুল আলমিনের কাছে আমরা ফরিয়াদ করতে পারি আব্বুল আলমিন তুমি দেখছ হয়তো আমাদের দুর্বলতা রয়েছে হয়তো আমাদের রয়েছে কিন্তু তোমার ক্ষমতা অনেক তোমার বিশাল ক্ষমতা দিয়ে তুমি ওই জালিমদেরকে অত্যাচারীদেরকে তুমি যেভাবে সাহায্য করা দরকার যেভাবে তাদের বিচার করা দরকার রব্বুল আলমিন এ দ্রুত এই পৃথিবীতে তাদের বিচার রব্বুল আলমিন কায়েম করে দেবে কায়ে করে দিন আমরা সে অপেক্ষায় আছি আমরা প্রশাসনের কাছে বলতে চাই আপনারাও এই বিষয়গুলো উপলব্ধি করার চেষ্টা করুন এটি অত্যন্ত ভয়ঙ্কর বিষয় কারণ শেখ ইসলামুল তাই রায় বলেছেন আসল মধ্যে তিনি বলেছেন নবী ইসলামকে যদি কেউ করে গালি দেয় নবী সাল্লাহ ইসলাম ইচ্ছুত হানি করে থাকে তাকে যেখানে যেভাবে পাওয়া যায় সেখানে সেভাবে তাকে হত্যা করলে ইসলামী শহীদের মধ্যে কোনো ধরনের বাধা নেই সুতরাং এটি ভয়ঙ্কর একটি বিষয় ইসলামী শহীদের মধ্যে এই উপর শেখুল ইসলামুল তামির ওলামাইক্রাম এই বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন গুরুত্বপূর্ণ কিতাব রচনা করেছেন এটি ইসলামের মৌলিক একটি বিধান সুতরাং এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমি আশা করব শান্তিপূর্ণ প্রতিবাদ করার জন্য প্রশাসন তাদেরকে অনুমতি দেবেন এবং সেই ক্ষেত্রে কোনো ধরনের বাধা দেবেন না আর বিশৃঙ্খলা নয় শান্তির মাধ্যমে যেন বিষয়টি সমাধান হয় বিচারিক প্রক্রিয়ায় যেন দ্রুত এই বিষয়ে সমাধান হয় আল্লাহ রবুল আলমের কাছে দোয়া করছি আল্লাহ সুবাহ আমাদের সবাইকে মুসলিমদের প্রতিবাদ করার কোন ভাষা নেই মুসলিমদের জন্য কি আজকে কেউ নেই দুর্ভাগ্যের বিষয়ে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হৃদায়ত দান করুন আল্লাহ সুবাহনতাল বিষয়টি উপলব্ধি করার তৌফিক দান করুন আল্লাহ সুবাহ শহীদদের পরিবার যারা হয়েছে তাদের পরিবারকে সবর ইখ তৌফিক দান করুন আসসালামিক রহমতুল্লাহ বারাকাত